মানবতা সমাধান আপনারা এই অনুষ্ঠান উপভোগ করছেন সকলকে আমরা আন্তরিক স্বাগত জানাচ্ছি আমরা আজকে স্টুডিওতে সমবেত হয়েছি বিজ্ঞ আলেমদের সম্বন্ধে একটি গুরুত্বপূর্ণ বিষয় শ্রেণী আলোচনা করার আজকে আলোচনার বিষয় হল যে জাকাতের যে নেশাপ এই নেশাবটা ভালো করে আমাদেরকে বুঝা। যাতে আমরা নিজেরাই পরিমাপ করে আল্লাহর এই হকটা আমরা দিয়ে দিতে পারি আল্লাহর নির্দেশটা আমরা পালন করতে পারি এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমরা স্টুডিওতে যে সমস্ত অতিথিদেরকে আমন্ত্রণ জানিয়েছি আসুন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নেই আমার সর্বভৌমি উপহেটা আছেন তরুণা আলম দিন ইসলামী চিন্তাবিদ শেখ মুজাফর বিন মাসিদ সালাম আলাইকুম ওরমতুল্লাহি আর আমার ডানে উপিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ প্রফেসর জাহাঙ্গীর যথারীতি আমি আপনাদের সাথে রয়েছি হারুন হোসেন শুধু দর্শক আমরা যে বিষয়টা আলোচনার মাধ্যমে স্পষ্ট করলাম বিগত পর্বে সেটি হলো যে অসুর এক জিনিস আর খাজনা জমির আরেক জিনিস ধন্যবাদ আসলে জাকাতের প্রকৃতি না বুঝলে উপকারিতা কিভাবে বোঝা যাবে এই জন্য আগে আমাদের প্রকৃতিটা বুঝতে হবে জি জি আর সেটা হলো ফসলের জাকাতের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ভূমিতে ফল ফসল অথবা কোনো বিষয় উৎপন্ন হয় আমরা আগেও বোধহয় আলোচনা করেছি ভূমিজ উৎপাদন সেটা মধু হতে পারে মধু কিন্তু মাটিতে হয় না মাটির ওপরে গাছপালা বা ব্যবহার করে হয় এমন কি ভূমি ব্যবহার করে লবণ উৎপন্ন করলে ভূমি ব্যবহার করে যে কোনো কিছু যেখানে অতিরিক্ত কোনো সেচ লাগে না সেখানে দশ ভাগের এক ভাগ দিতে হবে আর যেখানে শেস করা লাগে পানি দেওয়া লাগে অতিরিক্ত সেচ প্রয়োজন হয় সেখানে বিশ ভাগের দিতে কি দেখেছি যে সোনার এতটুকু রোবার এতটুকু ফসলের ক্ষেত্রে আল্লাহ রসুলের ফল ফসল হলে এই পরিমাপে হিসাবে দাঁড়াই যদি আঠারো মন তিরিশ সাধারণভাবে ভাবে এটুকু বলতে পারি যে অন্তত আঠারো উনিশ মন মন ফেটে সাফসুফ করে এই পরিমাণে এই পরিমাণ ফসল আসলে এর থেকে অর্থাৎ বিসমন হলে যদি বৃষ্টির পানিতে হয় সাধারণ ফসল হয় তাহলে দুই মন আর যদি শেষ ইরিগেশনের মাধ্যমে ক্ষেত্রে বছর নয় মৌসুম ফসল যখন উৎপন্ন হবে যেটা শেখ মুজাফর অনেকবারই বলেছেন অর্থাৎ যদি একটা ফসল তিন বছর লাগে তিন বছরই একবার এর নিচে যদি কারো ফসল হয় তাহলে তার উপরে খরচ নয় মানে ওষুধ হবে না পক্ষান্তরে এর বেশি যদি হয় তাহলে প্রাকৃতিকভাবে আল্লাহর নিয়ামত পানি দ্বারা যদি পেয়ে যান তিনি সেখানে যদি আলাদা সেচ খরচ না লাগে তাহলে তিনি আপনার দশ বাগের এক বাঘ দিয়ে দেবেন আর যদি সেখানে সেচ লাগে তাহলে তিনি ২০ বাগের এক বাঘ তিনি কী করবেন জাকাত দিয়ে দেবেন যে তিনি কাটবেন সেদিনটা দিয়ে দেবেন এটাকে বিলম্ব করার কোনো সুযোগ নেই এবং এটি স্পষ্ট হলো যে এটি কিন্তু বছরে একবার না ফসল কাটার সাথে জাকাত দেওয়া এর ব্যাপারে এটা তো স্পষ্ট পচনশীল সহিফিলেন গুদাম জাত করা যাবে সেটা জাকাত দিতে হবে যেমন ধান গম আলু আলু একটা প্রসঙ্গ আছে আলু এটাকে মধ্যে সবজির মধ্যে অন্তর্ভুক্ত করেছে। তবে একটা কথা এই জায়গায় আছে সেটা হলো যেগুলো সবজি জাতীয় সেগুলো জায়গা লাগবে না কিন্তু এই জায়গায় অনেকে ভাগ করেছেন এটা যদি সেটা হয় ব্যবসায়ী পণ্য তখন তার টাকার হিসাবে আপনি ব্যবসার লভ্যাংশে শাকসবজি সেটা ক্লিয়ার আর যদি সাধারণ শাকসবজি হয় যেটা নিজের প্রয়োজনে সেটাতে জাকাত প্রয়োজন নেই এখানে আর বিষয় লক্ষণীয় আজকে অনেককেই যে সমস্ত খাজরাওয়াতের নাম করে বহু জিনিসের জাকাত থেকে মানুষ বিরত থাকছে জাকাত দিচ্ছে না এবং ওকার ওখান্তরে দরিদ্রদেরকে চাকি দিচ্ছে বা বঞ্চিত করছে তাদের মনে রাখা উচিত যে আল্লাহ রব্বুল আলমিনের জমিন থেকে যা মিম্মা আখরাজনা মিনাল আরজ জমিন থেকে আমি যেটা উৎপন্ন করি বা বের করি তার জন্য আপনার সুযোগ আছে যার কারণে একটা সুযোগটা পাওয়া যাচ্ছে কিন্তু এই হাদিসটা বিভিন্ন সনদ নিয়ে বিভিন্ন কথা আছে তারপরেও এটা অধিকাংশ ফকি গ্রহণ করেছেন তবে আল্লাহ যেহেতু করবে তুমি ব্যক্তিগত ভাবে চেষ্টা করবে আল্লাহ তোমাকে যা দেবে তার থেকে দশ ভাগের এক ভাগ বা বিশ ভাগের ভাগ দিতে থাকো এটাকে আকামুল কোরআনে এবনুল আরবি এটাকে জোর দিয়েছেন যে কোরআনের নস এটাকে আল্লাহ তাল কাছে জাকাত দেওয়ার গৌরব অর্জন করব এই চেতনা আমাদের থাকা দরকার যেটা একটু আগে আমরা বলছিলাম জাকাত ফাঁকি দেওয়া নয় জাকাত দিয়ে আল্লাহ জাকাত না আমরা যখন এটা বলেছিলাম যে সরকার দুনিয়ায় সর্বোচ্চ দেখে কিন্তু আল্লাহর সাথে আমাদের লেনদেনটা আরো কত সহজ আল্লাহ দেখেন বামদাতার সাধ্যের ভিতরে কতটুকু দিয়ে একজনের এক কোটি আর দুই টাকা আমার জাকাত মানে সবজির জাকাত ফর হয় সবজির জাকাত আমি দেব না বললাম ওই হাদিসটাকে দেব না তো অন্তত যে আমি যখন কাটবো তখন কিছু আশেপাশে এমন মানুষ আছে যাদের কিন্তু সবজি চাস করার মতো কোন জায়গা নেই তারা আসলো তাদেরকে একটু দিলাম না হক হিসাবে আল্লাহ তারা উল্লেখ করছেন এবং কাটার সঙ্গে আমি আল্লাহর যারা বন্টনের সময় হাজির হয়ে যায় তাদেরকে বন্টনের সময় হাজির হয়ে যায় তাদেরকে রসুল কালেক্টর পাঠাতেন এই পরিমাণ কিছু বাদ দিয়ে তারপর জাকাত হিসেব করো এটা তো মোমেনের মৌলিক দায়িত্ব যে জাকাত হিসেবে না হলো আমি যখন শাক তুলব ঘরে আশেপাশে আমার আত্মীয় স্বজন গরিব যারা তার ছেলেরা মনে করলো যে রাতের গভীরে আমরা ফলটা কেটে নেয়া যায় কারণে যখন এটা সিদ্ধান্ত নিল যাওয়ার পরে দেখলো যে বাগানে কোনো ফলই নাই সবগুলো নষ্ট হয়ে গেছে মানে এটা এখন বর্তমান যেটা বলতে চাচ্ছি আধুনিক সভ্যতা আমাদেরকে একটা জিনিস শিখিয়েছে সেটা হলো যত লোক চুরি করে নিজের আয়াত্তের মধ্যে আত্মকেন্দ্রিক হওয়া যায় খুব চমৎকার যে যখন এটা ধনী মানুষের ভিতরে একটা আনন্দ লাগতো আমার বাগানের ফল আজকে পাড়া হবে সবাই জনগণ আসবে তারপরে ফসল কাটা হবে জনগণ আসবে সবাই আনন্দ করবে বিরতির পর আবার ফিরে আসবো ইনশাল এই প্রাণবন্ত আলোচনায় ততক্ষণ আপনারা কেউ দূরে যাবেন না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 কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন কোরআন আজ সন্ধ্যা সকাল ছটায় বাংলাদেশের বাংলায়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 ঠিক একই ভাবে জাকাত মানুষের অর্থনৈতিক আবাদতের প্রথম শ্রেণীর আবাদত হচ্ছে জাকাত যার মাধ্যমে पुनर अपना स्वागत आलोचनाटार समय ना कर আশেপাশে যারা আসে তাদেরকে দেওয়ার জন্য শেখ মুজর করি। আমরা বিশ্বে যত উৎসব বানিয়েছি সেটা পয়লা বৈশাখ হোক থার্টি ফার্স্ট নাইট হোক ভালোবাসা দিবস হোক নববর্ষ হোক যত কিছু বানিয়েছি এখানে শুধু ভোগ অর্থাৎ ত্যাগ নেই অর্থাৎ মানে পহেলা বৈশাখে গরিবদের চেতনায় এর ভিতরে নেই একজনের কাছে আর একটু হেসে নেচে গিয়ে চলে আসলাম তারপরে খাবারের একটা বিশাল আয়োজন এইটা খাও সেটা খাও অপচয় করো এর মাধ্যমে একদিকে মানুষ পশুতে আর যেটা শেখ মুজাফর বলছিলেন ত্যাগের যে আনন্দ একটা মানুষ পানিতে ডুবে যাচ্ছে একটা মানুষ ঝাপ দিয়ে নিজের জীবন বিপন্ন করে ওই মানুষটাকে বাঁচিয়ে আনলো যে মানুষটা বাঁচলো বাঁচলো কিন্তু যে বাঁচালো তার ভিতরে আমাদেরকে যেটা শিখাচ্ছে অসল কাটার সময় যে আমরা দেবো এটা তো ইসলামের মূল যে চেতনা ওটার সাথে সামঞ্জস্যপূর্ণ মিল রাখে কারণ আরক্রম সাল্লাম তো আমাদেরকে তুমি যখন যে সবুজ শ্যামাল ফসল তুমি নিয়ে যাচ্ছ এছাড়া হয়তো কিছুই নেই এটা মূল চেতনার বিরুদ্ধে আপনি কি দিলেন জি একমুটু শাক কি দিলেন এটা মূল্য ধরতে গেলে কতটুকু কি দিলেন আপনি সামান্য কিন্তু জয় করে নিলেন একটা একটি বিষয় বাদ আছে সেটা হলো গবাদি পশুর জাকাত যদিও এটা আমাদের বাঙালি সমাজে খুব একটা এটা জাকাতের শর্ত সাপেক্ষে এরকম জাকাত দেওয়ার মতো পরিস্থিতি খুব একটা আসে না কিন্তু একেবারেই আসে না সেটা আমরা বলবো না সেক্ষেত্রে অন্যান্য জাকাতের আছে গবাদি পশুর জাকাতের একটা আছে অন্যান্য জাকাতের যেরকম একটা শর্ত আছে গবাদি পশুরও জাকাতের একটা শর্ত আছে এখানে ওই সম্পদের জাকাতের মতো এক বছর অতিক্রান্ত হওয়া শর্ত কমন শর্ত যেটা এখানে আসবে এক আর দ্বিতীয় শর্ত হল আর সেক্ষেত্রে কমপক্ষে ত্রিশটি গরু হলে সেখানে একটি অর্থাৎ এক বছরের বয়সের বাছুর দেওয়া ফরজ এরপরে এইভাবে হারে হারে বাড়তে থাকবে ছাগলের ক্ষেত্রে চল্লিশ থেকে ১২০ পর্যন্ত যদি এরকম ত্রিশ গরু পালেন কেউ যদি ছাগল ত্রিশ পালেন তাহলে তিনি অবশ্যই খেয়াল করবেন যে আমি গরু মধ্যে চড়াইলাম বলে বুধে আমি মুক্ত হয়ে গেলাম তা না তিনি এই হকটা আদায় করেন এখানে একটি শর্ত আছে যে শর্তটা হলো যে এই পশুগুলা তিনি নিজে তার ফার্মে নিজে খাবার দিয়ে পালেন এরকম হবে না এরকম হলে জায়গাতে আসবে না এটা নিজের চোর উপরে খাবে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে জায়গাতে আসবে আর যদি তিনি ফার্মে পালন সেক্ষেত্রে আবার আরেকটি বিষয় চলে আসবে এটা আবার আমাদের দেশে এই বিষয়টি অনেকের উপরে ফরজ যেটা আমরা খেয়াল করি না সেটা হলো আমার যদি ফার্মের গরুটি থাকে সেক্ষেত্রে দুটি জিনিস লক্ষ্য করেন এক হলো কি উদ্দেশ্যে আমি গরুটা পালছি বা ছাগলটি পালছি যদি তিনি এটা থেকে উৎপাদনের আশায় তিনি পালেন তাহলে সেক্ষেত্রে জাকাত আসবে আর যদি উৎপাদন আসা না করে এটা আর যদি তিনি বৃদ্ধির জন্য করেন যে বৃদ্ধি করব এখান থেকে আরো পশু উৎপাদন হবে সেক্ষেত্রে অথবা দুধ পাবো আমি সেটা যদি করেন তাহলে সেক্ষেত্রে জাকাত আসবে শর্ত হলে ওই একটাই যে সেটা চরে ফুরে এরকম হতে হবে এবং যদি কারোর ফার্ম থাকে ফার্ম তাহলেও তার ওই ফার্মের সকল গরুর মূল্য বাণিজ্যিক হিসেবে এখানে একটা বিষয় উল্লেখ করা হলো মানে শেখ আহমদুল্লাহ বললেন সেটা হলো যে গরু ছাগলের ফার্ম যদি এটাকে ফার্মের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়ে আর চারণ প্রচলিত আছে যে গোয়াল না ওইভাবে না বাথান আলাদা সেটা হলো মাঠে অনেক গরু চরে এটা বাড়ির বাহিরে সেই স্থানে গরুগুলো এক জায়গায় করা হয় ওখানে একজন মানে ছাগল থাকবে উঠ থাকবে তার সমানে জাকাত দিতে হবে যদি নেশা পরিমাণ হয়ে থাকে এখানে একটা প্রসঙ্গ আগে আলোচনা আসছিল সেটা হলো মানুষ আত্মকেন্দ্রিক হয়ে গেছে জাকাতের ক্ষেত্রে যেটা আগে আলোচনা চলছিল এখানে একটা বিষয় উল্লেখ করা যায় জাকাতের যে পরিবেশের প্রভাব পারিপার্শ্বিক প্রভাব এই প্রভাব থেকে মানুষ আজকে বঞ্চিত হওয়ার অন্যতম কারণ হল যে জাকাতের প্রভাব থেকে আমরা মুক্ত হয়েছি অর্থাৎ মানে আমি জাকাত বের করার সময় যে কিছু মানুষ আমার কাছ উপকার ভোগ করবে এই উপকার ভোগ করার মানসিকতা থেকে আমি মুক্ত হয়েছি শুধু ওই মানসিকতা থেকে নেই বরং পড়ো থেকে মুক্ত হয়েছে আত্মকেন্দ্রিক যার কারণে পরিবেশ একটা বড় ধরনের ফাটল ধরেছে একটা ফল সে অনেক ফল পেয়েছে কিন্তু দুইটা গরিবের ছেলে আসলো তার হাতে দিয়ে তাকে বিনয়ের সাথে বিদায় দিবে এমনকি আরো আত্মকেন্দ্রিক হয়েছে আগে আমরাও অল্প বয়সে হলেও আগে দেখেছি বাগানে যখন আম হয়েছে ঝড় হয়েছে বিভিন্ন শ্রেণীর মানুষ সেখানে এসে আম করে সেখান থেকে উপকার পেয়েছে বাগানে আমি আপনার না হয় তাহলে ওখানে আম কুড়াতে যাবেন না কারণ বাগানের মালিক সাধারণত আম কুড়ানো পছন্দ করবে না এটা তার মালিকানা দিন বাগানের মালিকের নৈতিক দায়িত্ব হলো আপনাকে দেওয়া আপনি দরিদ্র হন আপনাকে তোলে যাওয়া যাবে আগে ছিল এই মানসিকতা থেকে ধনীরা এখন আত্মকেন্দ্রিক হয়ে গেছে আমি সহযোগিতা নেব না সহযোগিতা দেব না বরং আগে একটা রাস্তা ছিল এই রাস্তাটা আজকে বিশেষ করে আমাদের সামাজিক বাস্তবতায় আম চাষ কথার কথা যেটা আলোচনায় চলছে এটা কিন্তু বাণিজ্যিক হয় এখন বাণিজ্যিক ভাবে আমি যদি একটা আমের বাগান করি আমের চাষ করি আর এটা যদি আমি পাবলিক জন্য ওপেন করি যে নিচের পুরানো নিতে পারবে তাহলে কিন্তু নিজে হাতে হলে অন্তত কিছু দিবেন যদি বাস্তবতা অসম্ভব হয়ে যায় এইটুকু করবো যুগে আপনি আপত্তি নেই পক্ষান্তরে আবার আমাদের দর্শকদের মুগ্ধ করবে বলে আমি প্রত্যাশী কারণ এর ভিতরে দর্শকরা অনেক উপকার পাবেন অনেক কিছু অজানা তথ্য বেরিয়ে আসবে এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অনেক দর্শক এইরকম চিন্তা করবে হ্যাঁ আমি ফল ফসল কাটার সময় কেন আমি দেই না তার অনুভূতি জাগতে পারে আমি শাকসবজি কাটছি কেন আমার প্রতিবেশীকে দেই না অনুভূতি আপনাদেরকে সময় হলো আমাদেরকে আর দিচ্ছেন ব্যক্ত করে আপনাদের সকলের কল্যাণ কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় আরজ করছি তারা নিজ দেশে বলছে সন্তানো যায় এটা অনেকগুলো দিক হয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহেদুল্লাহ খান মাদন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম